بسم الله الرحمن الرحيم الله الله الله الله الله الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزيهم وينصركم عليهم ويشفي صدور قوم المؤمنين কু বিব তু বুল্ল হুয়াল ময়শ উল্লু আলি মুন্ন হি বিরুদ্ধে যুদ্ধ দিবেন তোমাদের হাতে উপর সাহায্য করবেন ওয়াসী সুদুর আকৌমিমিন আর মুমেন জাতির বক্ষকে প্রশান্ত করবেন ওয়ুজ হি বাহীম এবং তাদের অন্তরের খুব आलिम सर्वज्ञ हकीम प्रज्ञा मतुबुल्लाह अर्थ एक दृष्टि दें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 दावा कबल ना कर कारण शि वा जाब समय शास्ती वस्तवयुक्त अवस्था हो जाए, जाए। शास्त्र उपयुक्त হয়ে তাহলে কাফেরদের উপর শাস্তি বাস্তবায়নের সময় হয় যখন তারা সংবাদ পেয়েছে ইসলামের আল্লাহ রব আলিনের পক্ষ থেকে বিধান এসেছে এই সংবাদ কি পেয়েছে এরপরে এটাকে কি করে নাই গ্রহণ করে নাই এই গ্রহণ না করার দ্বারা তাদের তারা কিসের উপযুক্ত হয়ে গেল শাস্তির উপযুক্ত হয়ে গেল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 তাহলে তারা কিসের উপযুক্ত হয়ে গেছে শাস্তির আজবের উপযুক্ত আল্লাহর কি তারা হয়ে পড়েছে বাস্তবায়ন করবে ইসলামের কম কে পানি দিয়ে লতাল ইসলামের বস্তি কে দিয়ে সোয়াল ইসলামের কৌমকে ভূমিকম্প দিয়ে এইভাবে ফেরাউনের কমরে ডুবায়া দিয়া এইভাবে বিভিন্ন কমকে আল্লাহাবুল আলমিন আসমানি আজাব ধ্বংস করে এর বিধান পরিপূর্ণ সৈনিকদের উপর এই উন্মতের বিশেষ মর্যাদার একটা কারণ এটা যে ফেরেস তাদের দিয়ে আল্লাহ আলমিন যে কাজটা সম্পাদন করাইতেন আল্লাহ পাকের সৃষ্টির উপর সেই কাজটার দায়িত্ব দিচ্ছেন কাদেরকে এই এই শাস্তিরা বাস্তবায়ন করবে কারা এই উম্মতের লোকেরা এই উম্মতের মোহাম্মদী এরই বলেছেন আল্লাহ রবুল্লা আলমীন যে তাদেরকে তোমরা কি করো কিলু তাদের সাথে তোমরা যুদ্ধ করো ইব হুম হুবি কুম তোমাদের হাতে আল্লাহ ওদেরকে শাস্তি দিবে এখন কাফের বাস্তবায়নের ব্যবস্থা কি করবে এইভাবে কাফেররা হলো আল্লাহ রব্বুল আলমিনের রাষ্ট্রের বিদ্রোহী সদস্য বিদ্রোহীদের ব্যাপারে রাষ্ট্রের নির্দেশ হলো। রাষ্ট্রের সৈনিকদের প্রতি যে এদের বিরুদ্ধে কি করো যুদ্ধ করো এদেরকে পরাভূত করো এদেরকে শক্তি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 তার হত্যা এটা হয়ে যায় কখনো সেনাবাহিনীর লঙ্ঘনের শাস্তিটাও কি বড় তো মোহাম্মদ তাদের উপর দায়িত্ব হইলো এই বিদ্রোহী সদস্য যারা কাফের যারা আছে যারা ইসলাম আল্লাহের পক্ষ থেকে দুনিয়ার মধ্যে আসছে এটা জানে এরপর ওইটা কি করে নাই এদের বিরুদ্ধে অস্ত্র পরিচালনা করা এখন পরিচালনা করলে তাদের জন্য যে শাস্তি সে শাস্তি আল্লাপাক তাদেরকে কি করবেন দিবেন মুসলমানরা শাস্তি থেকে কি হয়ে যাবে বেঁচে যাবে আর যদি এই সৈনিকরা আল্লাহ পাকের এই নির্দেশ না মানে এই দুনিয়ার মধ্যে ব্যাপক শাস্তি আসবে এই শাস্তিতে কেউ পড়বে এই মুসলমানও পড়বে যে নামে মুসলমান কিন্তু আল্লাহ হুকুম কি করে নাই পালন করে নাই সেও কিছুর ভিতরে পড়বে এই শাস্তির ভিতরে পড়বে এই দুজন আজাবের ভিতরে পড়বে তখন তাহলে এই জন্য নাফর মানি এর দ্বারা আজাব আসবে সৃষ্টি হয়ে যাবে সর্বত্র তো এখানে আল্লাহ আলম বলেছেন আল্লাহ তোমাদের হাতে তো অনেক সময় এমন হতে পারে যে যাদেরকে শাস্তি প্রয়োগের জন্য নির্দেশ দেওয়া হয়েছে শাস্তি বাস্তবায়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে তাদের কাছে শত্রুদের সমপর্যায়ের কি আসছে তুলনায় কি ছিল শক্তির তুলনায় কি ছিল কম ছিল সব যুগেই রসদের সময় তো বটেই সাহাবাইডামের যুগে দেখা গেছে যে বাহ্যিক শক্তি মুসলমানদের সংখ্যা অস্ত্র শস্ত্র কাফেরদের তুলনায় অনেক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 কিছু নেই কারণ তাদেরকে শাস্তি দিবেন কে আল্লাহ হাতটা ব্যবহার করবেন কার তোমার তুমি যেমন আছোটাই তুমি যদি প্রসারিত করো এর মাধ্যমে আজাবটাকে দিয়ে দিবেন আল্লাহ যুদ্ধ করবে তুমি আজাব আল্লাহ তোমার কি তোমার হাতে আল্লাহ রব্বুল আলমিন দিবেন এদেরকে কি করবেন লাঞ্চিত করবেন কাফেরদের লাঞ্চিত করা কাফেরদেরকে অপদস্থ করা এদেরকে অপমানিত করা এটা আল্লাহ একটা কাম্য বস্তু দেয় সেই ক্ষেত্রেও তাদেরকে কি হয়ে থাকতে হবে লাঞ্চিত হয়ে থাকতে হবে কারণ কোরআনে কারিমি আল্লাহ আলমিন পরিষ্কার বলে দিয়েছেন হাতা ইউলিয়া তাদের সাথে বন্ধ করবে না যতক্ষণ পর্যন্ত তারা লাঞ্চিত হয়ে যতক্ষণ করবেন আল্লাহ রব আলমিন যদি সাহায্য করে তাহলে দুনিয়ার আর কেউ সাহায্য না করলে সমস্যা আছে সমস্যা নাই অনেক সময় বাহ্যিক ভাবে দেখা যায় যে মুসলমানদের বাহ্যিক কি হয় পরাজয় হয়ে যায় এটা আল্লাহ দুনিয়াটাকে কি বানাইছেন দারুল আসবাব উপকরণের সাথে সম্পৃক্ত করেছেন এখন যথেষ্ট পরিমাণ উপকরণ যদি না থাকে তাহলে সেই ফলটা কি হয় না এখন যত মুসলমান আছে কাফেররা যদি মুসলমানদের কোন এলাকার মধ্যে আক্রমণ করে দেয় তাহলে ফরজ না যতক্ষণ পর্যন্ত আক্রমণটা প্রতিহত না হবে ততক্ষণ পর্যন্ত এই আক্রমণ প্রতিহতের জন্য যানমাল সম্পূর্ণ খরচ করা এটা সব মুসলমানের উপর কি খরচ এখন পৃথিবীতে যদি দেড়শো কোটি মুসলমান থেকে থাকে তাহলে ফরচ করে যেন মুসলমানের উপর দেড়শো কোটি দেড়শো কোটি মুসলমানের মধ্যে মাত্র দেড় হাজার মুসলমান এই ফরজা দেওয়ার জন্য কি হয়েছে বেরিয়েছে তাহলে দেড়শো কোটির ভার দেড় হাজারে বহন করতে পারবো সম্মিলিত অপরাধের ব্যাপক অপরাধের প্রতিবিধান একজনের তোবা দ্বারা কি হয় না একজনের সংশোধনের দ্বারা হয় না অপরাধ হইলো কি সম্মিলিত আর তবা হইলো কি ব্যক্তিগত তাহলে এটার কি হবে না ব্যক্তিগত ভাবে সে বেঁচে যাবে আখেরাতে কিন্তু দুনিয়ার মধ্যে এটার কি হবে না মানে ফল দেখা দিবে না একাদিসের মধ্যে পরিষ্কার মাহদি আলী ইসলামের যখন আবির্ভাব হবে তখন আরবের এক জালেম শাসক মাহদি আলহ ইসলামের বিরুদ্ধে সে সৈন্যবাহিনী পাঠাবে যখন মক্কা এবং সেনাবাহিনী কি করবে পৌঁছবে তারা কি হয়ে যাবে জমিন তাদেরকে গ্রাস করে এই যে গ্রাস হয়ে যাবে যে কারণ সে আল্লাহ প্রিয় বন্দা মাহাদিয়াল ইসলামের বিরুদ্ধে যুদ্ধের জন্য কি হয়েছিল রওনা হয়েছিল এই সেনাবাহিনী তখন আয়সারাজি আল্লাহ জিজ্ঞেস করেছিলেন যে সেনাবাহিনীর মধ্যে তো এমন লোক থাকতে পারে যারা এই মাহদি আল ইসলামের বিরুদ্ধে যুদ্ধে যায় নেই অন্য কারণে কাফেলার সাথে কি হয়েছে তারা সংযুক্ত হয়ে গেছে অথবা তাদেরকে জোর করে কি করা হয়েছে নেওয়া বলেছেন যে দুনিয়ার মধ্যে সবাই পড়ে যাবে মাঠে উঠবে না বাঁচবে না এই জিনিসটা মনে রাখবেন যে অল্প মানুষ যদি এই ফরজাদায়ের জন্য দাঁড়ায় তাহলে তারা নিজেরা ব্যক্তিগতভাবে ভাবে হবে এবং আল্লাহর কাছে বড় মর্যাদা পাবে সেটা আখে কিন্তু দুনিয়ার মধ্যে বিজয়টা এই অল্প দিয়ে কি করবে না আসবে না দুনিয়ার মধ্যে বিজয় আসার জন্য আল্লাহ যেই পরিমান আসবাব হওয়া আল্লাহ কি করেছেন নিয়ম রেখে দিয়েছেন খরচ করে দেওয়া এরপরে জয় পরাজয়ান কেউ যদি আল্লাহর রাস্তায় বের হয় এরপরে যদি মৃত্যু এসে যায় তাহলে পুরস্কার পাওয়া এটা আল্লাহর কাছে তার জন্য অবদারিত হয়ে যাবে তোমরা যদি আল্লাহ রাস্তায় নিহত হয়ে যাও অথবা কি করো মৃত্যুবরণ করো এখানে কি বলছে আমি মহা অথবা যদি নিহত হয়ে যায় বুঝারছে তাহলে আল্লাহর কাছে বড় পুরস্কার সে কি করবে পাবে কারণ সে আল্লাহর রাস্তায় কি করেছে উঠে এসেছে যেটা ফরজ ছিল সে ফরজ কাজের মধ্যে নিয়োজিত সে হয়েছে বুঝাচ্ছে তাহলে এখানে বিষয়টা হলো যে আমার সাধ্য অনুযায়ী আমি সেখানে নিজেকে কি করে দিতে হবে সংযুক্ত করে দিতে হবে না আল্লাহ রব আলিনের নুসরত সেইভাবে প্রকাশ পেতে পারে আর মোমেনদের বক্ষ প্রশান্ত করবেন কাফেরদের লাঞ্চনা দেখে মোমেনদের বক্ষ কি হবে প্রশান্ত হবে আসলে তারা কাফেরদের লাঞ্চনায় প্রশান্তি অনুভব করবে কারণ কাফের আল্লাহর শত্রু আর বিপদে পড়ে বিপর্যস্ত অবস্থায় পরে খারাপ লাগে না ভালো লাগে কি লাগে কাফের দের এই দুরবস্থা কাফেরদের পরাজয় কাফেরদের অরাজকতা কাফেরদের অশান্তি কাফেরদের বিশৃঙ্খলা কাফেরদের অশান্তি দেখা তার মনের মধ্যে যদি প্রশান্তি আসে তাহলে বোঝা গেলো সে কি আর কাফেরদের ভালোই মানে কাফেরদের হাতে কাফেররা জয়ী হোক এই লোক নিশ্চিত না মুমেন না মুমেন কাফের যুদ্ধ হইতেছে তার মনের টান হইলো মুমেন পরাজিত হোক এরা মার খাক সে মুমেন না কাফের মার খেয়ে কাফের পরাজিত হইলে তার ভালো লাগবে এই যদি থাকে তাহলে সে আমনালে সে মুমেন না কারণ আল্লাহ বলেছেন যে কাফের মনের তাদের অন্তরের খুব দূর করবেন তাহলে বোঝা গেল মুমেন যারা তাদের অন্তরের মধ্যে কাফের ব্যাপারে কি থাকবে খুব এবং গুসা এটা কি থাকবে যদি না থাকে তাহলে সে মুমিন না কাফের লাঞ্ছনা দিয়া কাফেরের এই অপদস্থতা দিয়া মুমেনের মনের খুব কি হবে দূর হবে গোসটা কি হবে দূর হবে আল্লাহ যার প্রতি ইচ্ছা তার অবস্থার প্রতি কি দেন দৃষ্টি দেন তার তোবা কি করেন কবুল করেন এই যুদ্ধের মাধ্যমে যারা যুদ্ধে যাবে এদের তোবা কবুল হবে অথবা যুদ্ধের মাধ্যমে কাফেররা পরাজিত হবে তখন বাকি কাফের বুধুদয় হবে তাদের চেতনা ফিরে আসবে তারা ইসলামকে বোঝার কি করবে চেষ্টা করবে ইসলামের সত্যতার দিকে নজর উঠায় কি করবে তারা দেখবে ইসলাম গ্রহণ করতে পারবে আর বাস্তবে এটাই ঘটেছে যে অঞ্চলের সাধারণ জনগণ ইসলামের দিকে আর দলে দলে কি হয়ে গেছে যখন আল্লাহর সাহায্য আসবে বিজয় হবে তো এবং তুমি লোকদেরকে দেখবে দলে দলে আল্লাহর দিনের ভিতরে প্রবেশ করছে বিজয় এসে গেলে দলে দলে মানুষ ইসলামের ভিতরে কি করে যায় প্রবেশ করে কারণ স্বাভাবিকভাবে মানুষ জন্মগতভাবে ভাবে যে ধর্মের উপর জন্ম গ্রহণ করে এর পক্ষেই তারা থেকে যেতে চায় এটার পক্ষেই যুক্তি খুঁজতে চায় এটার থেকে কি হইতে না সরতে চায় না স্বত অন্য হইলেও এটার এই পক্ষপাতিত করতে চায় এখন যদি তাকে জোর করে এই অবস্থাটা থেকে সরানো না হয় তাহলে এটা নিয়েই সে মরে আর জোর করে যদি তার এই অবস্থা থেকে কি করে দেওয়া হয় সরায় দেওয়া হয় ইসলামের সত্যটা সামনে প্রকাশ পাওয়া যায় ইসলামের গৌরবটা ইসলামের বিজয়টা এটাই তার সামনে ফুটে ওঠে তখন সে কি করে এটা নিয়ে ভাবা শুরু করে দেয় এই ধর্মের দিকে দাবিতে হয়ে যায় জন্মগ্রহণ করে না পরে এর পক্ষের জ্যোতি এর পক্ষে তার ভালো লাগা এর পক্ষের পক্ষপাতিত্ব তার ভিতরে স্বাভাবিক ভাবেই কি করে চলে আসে ইসলামের জন্য কি হয়ে যায় ঘাটি হয়ে যায় বুঝে প্রথম শক্তির মাধ্যমে তাকে ওই তার যে একটা গতানুগতিক অবস্থার মধ্যে বাকি থেকে যাওয়ার যে একটা প্রবণতা ছিল এটাতে কি করে দেওয়া হয় দূর করে দেওয়া হয় প্রত্যেকেই চাই যে গতানুগতিক অবস্থায় আমি যে অবস্থায় জন্মগ্রহণ করছি যে পরিবেশে জন্মগ্রহণ করেছি যাদের মধ্যে আমি জন্মগ্রহণ করছি এদের আদর্শ সভ্যতা কৃষ্টি কালচার এগুলি নিয়ে আমি থাকি আর এটির পক্ষপাতিত্ব এসে করতে থাকে এটা সত্য হোক আর কি হোক মিথ্যা হোক এটাকে শক্তি দিয়া কি করতে হয় এটা শক্তি দিয়ে কি করতে হয় দূর করতে হয় বুঝাইয়া নবীরা মানুষদেরকে ব্যাপক ভাবে কি করতে মানে ওই তাদের ওই স্বাভাবিক ওই প্রবণতা বুঝাইছেন মাত্র আশি পঁচাশি জন হয়েছে নবীর বুঝানির পরেও মাত্র কয়েকজন আশি পঁচাশি জন এরপরে বিভিন্ন আলিম সাল্লা সময় যাদের উপর যুদ্ধের কিছু না হুকো ছিল না দেখে গেছে আজীবন তারা বুঝাই গেছেন বুঝাই কিন্তু পৃথিবীর মধ্যে আল্লাহ ইসলামটা কেউ প্রতিষ্ঠিত হয়নি দলে দলে মানুষ কেউ ইসলামে আসেনি রসদ সাল্লাই ইসলামকে দিয়ে আল্লাহ নিয়েছেন কিন্তু পরবর্তীতে যখন রসদাম যুদ্ধের পথ কি করেছেন গ্রহণ করেছেন যেটা চিরন্তন পথ এবং চূড়ান্ত পথ কিয়ামত পর্যন্তর জন্য কি যে পথ তখন কি হয়ে গেছে দেখা গেছে ঠিকই দলে দলে মানুষ ইসলামের দিকে কি করা শুরু করেছে আশা শুরু করে দিয়েছে এটা মানুষের প্রতি একটা দয়া যে মানুষরা মানে সে চায় গতানুগতিক ভাবে নিজের যেটা আছে এটা নিয়ে কি করে মুখ করে থাকতে মানুষ চায় করতে করে থাকতে এর থেকে দৃষ্টিটা প্রসারিত করতে চায় না তার এই মাটি আক্রয়া থাকার প্রবণতাটাকে শক্তির মাধ্যমে কি করে দেওয়া দূর করে দেওয়া এখন এই দূর করে দেওয়া হলে আল্লাহ তালা যার প্রতি ইচ্ছা তার অবস্থার দিকে দৃষ্টি দেন সে ইসলামের দিকে কি করে ফিরে আসে তবা করে মুসলমান হয়ে যায় হাকিম আল্লাহ পাক সর্বজ্ঞ সব কিছু জানেন কে আল্লাহ এই ব্যবস্থাটা যে উপযোগী এই ব্যবস্থায় যায় কি হবে এই ফলগুলো হবে এটা আল্লাহ হাকিম সুবিজ্ঞ প্রজ্ঞাময় জানেন এবং এই জানার সুবিধা তিনি প্রজ্ঞার সাথেই কি করেন এই কিতালটা এটা আল্লাহ পাকের জ্ঞান অনুযায়ী উপকারী একটা বস্তু এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিনের প্রজ্ঞার প্রকাশ এটাই হাকমত কিতালকে বাদ দেওয়া এর নাম কি না হিকমত না কিতালটা করা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 হেকমত শব্দের অর্থ কি হেকমত শব্দের অর্থ হইল আল্লাহ হুকুম পালন করার বিশেষ একটা ব্যবস্থা জিলসাত জিল সাথুন মাঝদার দিয়া বসার কি বয়ন করছে ঢং বয়ান করছে হেকমাতুন এই জিল সাথুনের মতো অর্থাৎ হুকুম পালন করার ঢং আল্লাহর হুকুমটা উন্নত পালন করবে যেভাবে সেভাবে সেই भावार से अवस्था टा मिली की हेकमत यह रसदोल्लाइम पूरा सुन्नत के बलामत बला कारण बला रसुलर सुन्नत रसदोल्लाइम रसुल देखान पद्धति रबुल आलमी हुन कर একমাত্র এটা উন্নত ব্যবস্থা না এটা উন্নত ব্যবস্থা যথাযথ আমরা হেকমতের জন্য ছেড়ে দিয়েছি হুকম ছেড়ে দেওয়ার নাম হেকমত না হুকুম কে সুন্দর ভাবে আদায় করার নাম হেকমত উন্নত কৌশলে আদায় করার নাম হলো হেকমত কিন্তু এইভাবে দার্জালি শুরু করে দেওয়া হয়েছে হুকুম ছেড়ে দিয়ে দিয়ে বলতেছে আমরা হেকমতের কারণে ছেড়ে দিয়েছি হেকমত কারণে কি হয় না ছেড়ে দেওয়া হয় না ছেড়ে দেওয়ার অবকাশ সৃষ্টি হয় না দেশ দিয়ে আল্লাহ উল্লেখ করেছেন কি আল্লাহ রবীতের তার আলিম গুণের প্রকাশ করেছেন তাহলে বোঝা গেল যে কিতালে যারা গমন করবে তারা আল্লাহ আল্লাহ রব আলমিনের আলেমের সাথে তাদের আলেম কি হয়েছে মিলেছে কি হয়েছে মিলেছে তারা আল্লাহের প্রকাশ তাদের মধ্যে কি হবে তারাই সতিকার আলমওয়ালা হবে বুঝাচ্ছে আর যারা কিতালের বিরোধিতা করবে ওরা কি হবে না এলিম হবে না এটা শুধু এখানেই না বিভিন্ন আয়াতে আল্লাহ রব্লা আলমিন আরো পরিষ্কার বলে দিয়েছেন যে কিতালকে মঙ্গলজনক না জানা এটা আল্লাহ রবীন্মান সেখানে আল্লাহ রব্বুল আলমিন বলেছে যে আল্লাহ পাক জানেন তোমরা জানো না অর্থাৎ কিতালকে মন্দ জানা লতা আলমন এটা হচ্ছে জাহালত আর না কল্যাণ কিতালকে মন্দ পরিমাণ ভালো আলেম হবে সে সেই পরিমাণ কিতালকে কি জানবে ভালো জানবে আর যে যে পরিমাণ মন্দ আলেম হবে সে সেই পরিমাণ কিতালকে কি জানবে মন্দ জানবে কি জানবে মন্দ জানবে এই দেখেন রিজবানের মধ্যে পণ্ডিতি ছিল না সম্পন্ন ছিলেন এলিমের খাজানা ভান্ডার ছিলেন কোন অর্থে আসলে বাস্তব অর্থ কি এলিমের বাস্তব অর্থ আল্লাহ রব আলমিনের তাক বর্তমানে আল্লাহ রব্বুল আলমিনের কি তাকাজা আমার প্রতি আমাদের প্রতি এই বিষয়টার প্রতি কিব্ধি হওয়া এই জিনিসটা জানা এইটা যেতে পারে আহবা রুহবান বলা যাইতে পারে কিন্তু আসলে সে প্রকৃত কিনা আলিম প্রকৃত আলেম হইতে হইলে কি কি জানতে হবে ভালো জানতে হবে সৈয়দ কুতুব এক কথা এক জায়গায় লিখেছেন যে এলিমের জন্য একটা কি প্রয়োজন পরিবেশ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 আর আনন্স ফসল কি হয় না ভালো হয় না ঠিক এলেমের জন্য একটা পরিবেশ প্রয়োজন কি পরিবেশ কিছু নাই মদিনের জীবনটা রসদ সাহাবাহি কি অবস্থায় কেটেছে তিনি বলেছেন যে সাহাবাঈর কোরআন পাঠ হচ্ছে যখন তারা যুদ্ধের মাঠে যখন কিসের মাঠে অথবা যুদ্ধের দিকে তারা গমন করতেছেন অথবা যুদ্ধের থেকে কি ফিরে আসতেছেন অথবা যুদ্ধের কি নিতেছেন প্রস্তুতি নিতেছেন এই অবস্থা মধ্যে তাদের উপর কোরআন নাজল হচ্ছে নাজল হতেছিল আর কোরআন পড়া হচ্ছিল আর তারা কোরআন বুঝতেছিলেন আর এর উপর কি করতেছিলেন এইটা হল এলমের ক্ষেত্রে আল্লাহ আর মাদ্রাসা বানাইছেন এলম চর্চার জায়গা বানাইছেন এলম চর্চার ক্ষেত্র বানাইছেন এই অবস্থা হয়তো যুদ্ধের প্রস্তুতিতে থাকবে নতুবা যুদ্ধ যাইতে থাকবে অথবা যুদ্ধ থেকে ফিরতে থাকবে অথবা যুদ্ধ রত থাকবে এই অবস্থায় আল্লাহ কোরআন নাজল করতে রেসি তাহলে বোঝা গেলো এগুলি কি ক্ষেত্র এখন যদি এই অবস্থায় যদি এটা যদি পরিপন্থী হয় তাহলে সেখানে আল্লাহ জায়গায় আল্লাহ রবীন্দ্র কি জানেন না এখানে কোন জিনিসকে উপযুক্ত স্থানে স্থাপন করা এটা কি এটা আদল আল্লাহ রব আলমিন এটাই কি করেন কোরআন যখন আল্লাহ রব আলমিন এই অবস্থায় নাজেল করেছেন তাহলে বোঝা গেল এই অবস্থাটা এলেমের কি উপযোগী অবস্থা স্বাভাবিক এই চায়ের অবস্থা অন্য কোন অবস্থা কি ছিল না ফিরে রইল রাখা তারা পিছনে থেকে যাওয়া লোকদের সাথে থেকে যেতে কি হয়েছে সন্তুষ্ট হয়েছে তাদের দিলের মধ্যে কি মেরে দেওয়া হয়েছে উপযোগিতা এই জিনিসগুলি তাদেরকে আসবে না বুঝে আসবে না তাহলে আল্লাহ রব্ব আমি দিলের মধ্যে কি মেরে দেন সিল মেরে দেন যুদ্ধ থেকে কি থাকলে বিরত রেয়া কোন মাল খাওয়া আল্লাহ পিছনে থেকে যেতে তারা রাজি হয়েছে আল্লাহ তাদের দিলের মধ্যে কি মেরে দিয়েছেন তারা না যারা যাদেরকে বড় বড় আলেম পণ্ডিত দেশের শীর্ষস্থানীয় আলেম মনে করা হয় এলুকগুলি খুটি বিষয় নিয়ে দেখা যায় যে অনেক দৌড়ঝাঁপ অনেক ব্যস্ততা অনেক তার কি চেষ্টা তদবির কিন্তু ব্যাপারে ন্যূনতম জ্ঞান তার কি নাই ছোট ছোট মাসালাও তার জানা নাই মোটা মোটা মশলা তার কি নাই জানা নাই বড় বড় মধ্যে সে পরে আছে ইমাম লাগবে না লাগবে না এর জন্য শর্ত কি কি না উদ্ভত উদ্ভত বিভিন্ন জিনিসের পিছনে সে পড়ে রয়েছে এটার ব্যাপারে পরিষ্কার ঐক্যবদ্ধ ভাবে যে কথাগুলি বলে গেছেন সেই জিনিসগুলিও তার জানা নাই পুরানো পরিষ্কার যে কথাটা বলে দেওয়া আছে সেটাও তার জানা নাই এর বিরুদ্ধে কথা বলতেছে এটা হলো আল্লাহ রবিনের সিল মেয়েরা দেওয়ার কি প্রভাব একাদিসের মধ্যে পরিষ্কার কি বলেছেন রসুল সাল্লাই বলেছেন আল্লাহ তালা যার কল্লান চান তারে কি দেন তারা দিনের সহিপরের অংশই রসম বলতেছেন যে উম্মতের মধ্যে একটা দল কিয়ামত পর্যন্ত হকের জন্য যুদ্ধ করতে থাকবে একই হাদিস মুসলিম শরীফের মধ্যে এই হাদিস এসেছে থেকে বর্ণিত যে যার কল্যাণ চান তাকে দিনের আর উন্মতের মধ্যে একটা দল কেমত পর্যন্ত হকের জন্য কি করতে থাকবে যুদ্ধ করতে থাকবে এই দলটা উন্মতের এই দলটা এরা কি আল্লাহ যাদের ব্যাপারে চান এর বাইরে দিনের সম্পন্ন সম্পন্ন এই যে দিনের সহিব সম্পন্ন ইশারা এই হাদিসের মধ্যে এখানে পাওয়া যায় যে কিতালের দলটা দিনের কি ভুল সম্পন্ন সহিব সম্পন্ন আর এর বিপরীতে এর বিপরীতে যাদের মধ্যে বর্তমানে কিতাল নাই কিতালের প্রেরণা স্পষ্ট সে রয়াতামের শাখার উপর কি করবে মৃত্যুবরণ করবে শাখার উপর না আর নিফাক যার ভিতরে থাকবে সে দিনের সহি আলম কি করবে না পাবে নাহস্ত করতে পারে মাহ্যিক আমল করতে পারে দিনের সহিবুজ কি করবে না পাবে না নিফাকের মরজ এমন মরজ যেই মরজ দিলের মধ্যে থাকলে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 আল্লাহ তালা এই কোরআনের দ্বারা অনেকে হেদায়ত দান করেন আর অনেকে কি করেন গুমরাহ করেন যারা কিতাল বিরোধী কিন্তু আলেম এই লোকগুলি হল কোরআনের দ্বারা গুমরা এর পথ গ্রহণ করিয়া কোরআনের দ্বারা গুমরাহির পদ গ্রহণ করিয়া লোক কোন বিরোধী কিন্তু আলেন সে সাইফুল আদিপ সে মুফতি সে পীর সে বুজুর্গ কিন্তু কিতালের কি বিরোধী তাইলে বুঝতে হবে এই লোক কোরনের দ্বারা গুমরাহির পথ গ্রহণ করিয়া কোরআনের মতো নিয়ামের দ্বারা সে গুমরাহির পথ গ্রহণ এটাকে গুমরাহির কাজে সে ব্যবহার করেছে এরই হল কি করা দুনিয়ার জন্য বেচা খাওয়াই লোকগুলি বিক্রি কি থাকতে হবে আর দিনের পুঁজিপাটটা এদের খতিবগিরি গুলি হলো এই পুঁজিটা এই পুঁজিরা বেচা কি করতেছে নাস। যাদেরকে কিতাব দেওয়া হয়েছে যারা আলেম এদের সাথ থেকে আমি প্রতিজ্ঞা যে মানুষের সামনে এটা পরিষ্কার বর্ণনা করবা এটা দুনিয়ার সামান হইলো কি অল্প এই দুনিয়াটা কিনেছে পুরো দুনিয়াও যদি কিনে সে যদি একেবারে আমেরিকাও সফর করতে পারে সে যদি রাশিয়াও তারা দাওয়াত দিয়া নিয়ে কি করে সম্মেলন করে ফ্রান্সও যদি তারে কি দেয় জায়গা দেয় তারপরেও কি গ্রহণ করলো অল্প মূল্য গ্রহণ করলো সে যদি শান্তিতে নোবেল পুরস্কার পায় তারপরে কি মূল্য পাইলো অল্প মূল্যটা সাথে কি হবে সংযুক্ত হবে কিতাল এটা এলম এবং হেকমত কি না পরিপন্থী না কিছু বিকৃত মস্তিষ্ক মানুষ কথা বলে যে ইলিমের জন্য কিতালের পরিবেশ উপযোগী পরিবেশ না আর কিতালটা এটা হেকমত এর সাথে হেকমতের কাজ না এটা হেকমত পরিবন্থী কাজ হেকমতের কাজ হইল কি নির্দেশ দিচ্ছেন আর বলতেছেন আমি হাকিম আর হ্যাঁ কিতালের হুকুম এটা হেকমত শূন্য হুক চিন্তা করে দেখেন এদের মস্তিষ্ক কি পরিমাণ বিকৃত হয়েছে আপনি যেখানে কিতাল রচনা করবেন যে এরা নসিহত করবে হেকমতের সাথে মানুষদেরকে দিনের দিকে আহ্বান করা অর্থ বুঝাইতে চায় যে কিতাল এটা হেকমতের পরিপন্থী একটা কি কাজ যদি কেউ ভাস্তবে এটা মনে করে তার ইমান কোথায় রয়ে গেল তাহলে কাজ রসুল সাল্লাই করেছেমত বলা হয় অস্ত্র দর্শন এটা হেকমত পরিপন্থী কাজ হয়েছে যেটা যে কাজটা যেভাবে সুন্দর সম্পন্ন হবে সেই কাজটা সেইভাবে করার অস্ত্র ধরাটাই কি ছিল হেকমত ছিল অন্য কোনোভাবে এই ফলটা কি করবে না হবে না এটা দেখাই দিছে তোদের তোরা যেটা হেকমত বলতেছ রসদ বছর ওইভাবে কাজ করেছেন আল্লাহাকে দেখা দিয়েছেন সেই সময় কোরআনের পরে যে ফল হইতো এই ফলটা কি করে নাই হয় নাই মক্কা শহরের মেধে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে হয় নাই বরং মুসলমানরা মক্কা থাকতে পারেনি পরে ইসলাম প্রতিষ্ঠা হের জন্য যে হেকমত সেই হেকমত যখন গ্রহণ করা হয়েছে দলে দলের মানুষ মুসলমান না হয় নাই মুসলমান কি দিন প্রতিষ্ঠা হওয়ার জন্য ফিতনা নির্মুল হওয়ার জন্য হেকমত কি নির্মূলের জন্য ফিতনাকে দূর করার জন্য এবং দিন পরিপূর্ণ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রব্বুল আলমীর সরাসরি পরিষ্কার শব্দে বলে দিয়েছেন যে কিলু কিতাল করো তাহলে কিতালটা হলো ফিতনা নির্মূলের এবং দিন প্রতিষ্ঠার কি হেকমত কার হেকমত না আল্লাহর হেকমত না কার হিকমত শানের হেকমত এই তারা যে হেকমত গুলি গ্রহণ করছে এটি শৈতানের হেকমত কির হেকমত শৈতানের হেকমত আর প্রত্যেকটা কাজের মধ্যে শৈতানের গীতাকে যুক্তি থাকে आउलिया शैतान वही प्रेरण कर तार बंधुद शैतानी हेकमत आलारा शैतान पाय पाय कि करते हेकमत गुलतानी ओहिता है শৈতানিও শৈতানি প্ররোচনা মানুষের দিলের ভিত্তি কি করে দেয় জাগাইয়া দেয় এই আল্লাহর বিধানের বিরুদ্ধে ওই হেকমত গুলির সামনে তিল্লা উপকারী হয় না খাইয়া দিস তার শরীর কি করে গুদগুদ করে তার মধ্যে ভিটামিন না থাকলে হ্যাঁ কিন্তু সেই ভিটামিন কি মানুষের জন্য সব শৈতানি হেকমতের মধ্যে এক ধরনের যুক্তি আসলে সেই যুক্তি মানুষের জন্য সেই যুক্তি মুসলমানের জন্য মুসলমান তো আল্লাহর হেকমত নেবে রস হেকমত নিবি হলো